ংুবিজী বিসিল্লিমনিহী وَرَسُولِهِ লি অসূলিহীপু إن الله سميع عليم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِي চ কৌলি কহরি বামি বা চু নীন হুপূন আসুচহু দূল উল ইন চহনবা লিচু লহি রচু হবী লহম সু হচ্চ ইম্লু গফু ্লীনূ যুমি কো বিনবই ফচ বইয়নু ফচ বৈ্যনূ তুসিব কৌম বিজহল فَتَصْبَحوا على مَا فَعَلْتُمْ نَادِمِينَ وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللَّهِ لَنْ يُطِيعُكُمْ فِي كَثِيرٍ مِنَ الْأَمْرِ لَعَنْتُمْ وَلَكِنَّ اللَّهَ حَبَّ উল ইমিন والله عليم حکیم السلام علیکم ورحمت الله وبرکاته إن الحمد لله نحمده ونستعینه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سیئیات اعمالنا من يهده الله فلا مضل له ومن يذرل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدًا عبده ورسوله যাবতীয় প্রশংসা আল্লাহ রব আলমিন আমাদেরকে মুবারক রমজান চোদ্দশো চল্লিশ হিজির পরে ঈদ উল ফের করে আবার আজকে এগারোই সওয়াল ইসলামী সেন্টার দাম্মামের এই হলে আমাদেরকে নতুন দর্শনীয় নতুন দিনই আলোচনা নিয়ে বসার তৌফিক দান করেছেন বর্ণ আলহামদুলিল্লাহ অসংখ্য সালাতাম আমাদের বিশেষ নবী মোহাম্মদ রসুর সালিয়া সাল্লামের উপর যার কথা কাজ অনুমোদন হদি সন্ন্যাস ہوں کرم کرم تفصر دین اسلام گروتوپن قرآن پہ اتس جا প্রমাণ دلان تم الر پک تک پرما تمول اللہ صلی اللہ علیہ وسلم حدیث دلل اور پرما شریکت ابادہ اخلاق خلال حرام যাবতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাদেরকে এই রমজানের পরে বারকবাদ জানাই আল্লাহ যেন আপনাদের জীবনকে বরকত করেন বলে না আল্লাহ রব্বুল আলমের এই রমজানে আপনাদের সকলকে কবুল করেন মুসলিম আর যারা হেদায়াত প্রাপ্ত তাদেরকে হেদায়াত বৃদ্ধি করেন भ्रांत ते हिदायत नसीब कर पथ भ्रष्ट हो रही तक सठीक पथ देखा दुरबल इमान अवस्था रू भले आ फिर जाए शयतान के सूझ देना आल्ला तर टिक रखें प्रथम दल्लाह हेफत करें আমাদের অন্তরকে মাখা করি আবাদ পাপের দিকে ফিরিয়ে দিও না ভুলের দিকে অন্যায়ের দিকে ফিরিয়ে দিও না ভুল যদি আমাদের থাকে তো ভুলের ওপর আমাদেরকে অটল রাখিও না বরং হকের দিকে সত্যের দিকে কোরআনার দিকে নেক আমলের দিকে ইমানের সাথে ফিরে আসার তৌফিক দান করো আর যদি আমরা হকের ওপর থাকি আর আশা করছি হকের ওপর রয়েছি কোরআন সন্ন্যার উপর তাহলে আল্লাহ আমাদের হককে বৃদ্ধি করো শক্তিশালী করো এবং হকের ওপর আমাদেরকে প্রতিষ্ঠিত রাখো আজকে নতুন আমাদের বিষয় তা হচ্ছে সহিুল বখারি তার মধ্যে দুইবার করে তফসির করেছি প্রথম চোদ্দশো একত্রিশ হিজড়িতে ভালো করে মনে আছে আর মহরম মাস আমার কাছে তারিখ আমার কাছে রেকর্ড করা আছে কম্পিউটারে মহরম মাসে করেছিলাম। একত্রিশশো তখন কিছু ভিডিও কিছু অডিও হয়েছিল কিছু সংরক্ষিত কিছু হয়তো সংরক্ষিত ছিল না তারপরে ধারাবাহিক শেষ দিক থেকে তো সেই ছোট সুরাগুলি তফসিল করতে করতে আলহামদুলিল্লাহ আল্লাহ गिन्ता कर लगभग नुज कर नास रमजान क्या नियमित এর এতে যারা যতটা অংশ নিয়েছেন আল্লাহ সবাইকে যেন উত্তম বদলা দান করেন যা করেন এবং এই কোরআন করিমকে তার আমাদের সকলের জন্য মাধ্যম বানিয়ে দেন নাজাতের ওসিলা বানিয়ে দেন আল্লাহ যেন কবুল করেন এবং সেটা আমাদের পক্ষে যেন দলিল হয় আমাদের বিপক্ষে যেন দলিল না হয় কোরআন করিম দিয়ে আমাদের অন্তরকে যেন আলোকিত করেন ইমার কে সুন্দর করেন আমল কে সুন্দর করার তৌফিক দান করেন চিন্তা ছিল যে সহি হাত দি এবং শুরু করি এর খেদমত যতটা আল্লাহ সময় দেবেন সুযোগ দেবেন তৌফিক দেবেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সেটাও যেন কমপ্লিট করার তৌফিক দান করেন আজকে 14 2019 ढुके सर परिचिति इमाम बखर परि विषय रमजान पर प्राय सप्ताह बंद बंद আর তারপরে আপনার গোটা রমজান প্রায় হল গোলে বিশেষ করে এই হলটি বন্ধ থেকেছেন যার ফলে গরম হওয়া স্বাভাবিক আর গরমে আপনাদেরকেও কষ্ট দিচ্ছে আর তার চাইতে বেশি যে কথা বলছে তাকে আরো কষ্ট দিচ্ছে তাই না চুপচাপ শুনলেও যদি গরম লাগে তাহলে যে বলে তাকে কত গরম লাগতে পারে তো বুঝতেই পারছেন হম বাংলাদেশে দেখা যাওয়া অনেক বক্তাদের পাশে দাঁড়িয়ে একজন পাখা হাত পাখা দিয়ে বাতাস করে না কত দেখবেন আছে না নেটে তাও তো তাদের বিরুদ্ধে কেউ বলে না তাদের বিরুদ্ধে কেউ বলছে যে কোন খাদেম নিযুক্ত করেছে বাতাস করতেছে তাই না একটা কেউ তাদের বিরুদ্ধে বলে না কিন্তু আমার যদি এখানে ছাদে এসেই চলে ওষে চলে তবু আমার বিরুদ্ধে কত বলছে কেন আমার সাথে টাকা পয়সার কোন ঝগড়া আছে হ্যাঁ পারিবারিক কোনো ঝগড়া দ্বন্দ্ব আছে হ্যাঁ সামাজিক কোনো দ্বন্দ্ব আছে হ্যাঁ দ্বন্দ্ব থাকলে কি দ্বন্দ্ব আছে দৈনি দ্বন্দ্ব আছে তৌহিদ আর শিলকের ঝগড়া আছে সুন্নত আর বিদাতের ঝগড়া দ্বন্দ্ব আছে হক এবং বাতিলের ঝগড়া আছে সহি ইসলাম ভুল ইসলামের ঝগড়া আছে আর সুতরাং বিষয়টি বোঝার চেষ্টা করবেন আপনারা কেউ বাতাস করতে আসেন তবুও আমি নেব না আল্লাহামদুল্লাহ যদি কেউ হাত পাখানি এখানে বাতাস করতেও আসে তবুও নেবো না আলহামদুলিল্লাহ এমন মানসিকতা আছে আল্লা সব থেকে হেফাজত করেন আর দীর্ঘ সময় শিক্ষকতা ছিল। তারা মাধ্যমিকের ছাত্র ছিল মাদ্রাসায় উত্তেতা অর্থাৎ প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস এগুলোতে পড়তো তখন আমরা পড়িয়েছি সেই সময় সেই বখারিও পড়িয়ে আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি বিরোধী আমি ছিলাম ওইসব শিক্ষকদের মধ্যে যারা থেকে সেবা নেওয়া বাংলাদেশে বা ভারতে জানেন যে আমাদের দেশের যত বেদাতি মাদ্রাসা এমনকি সেই আকিদারা মাদ্রাসা তো এক শ্রেণীর আলেম সমাজ রয়েছে তাদের চরিত্র হচ্ছে ছাত্রদের থেকে খেদমত নেওয়া আর তারপরে হাত পা স্ত্রীর মত করে আর তারপরে আরো কত কি করবে হ্যাঁ এই করতে গিয়ে চারিত্রিক পদস্খলন ঘটে অনেকের আল্লাহ সব থেকে হেফাজত করে এবং এই আল্লাহ করেন। আর যারা চরিত্রের ক্ষেত্রে সৎ নয় তাদেরকে হয়তো হাতেই দেওয়া আমালে কিছু ভালো আছে আর সিদা তো অধিকাংশদের মধ্যে আছে তো সৎই কি করে বলবো। তো এদেরকে আল্লাহ যেন সঠিক বুঝটা দান করেন তার ছেলেরা যদি আর কারো এইভাবে খেদমত করে কখনো হয়তো সেটা মেনে নেবে না কিন্তু ওইসব ছেলেরাও তো কারো ছেলেই তাদের মা আছে বাপ আছে সেই ছেলেগুলোকে তারা পড়ার জন্য পাঠিয়েছে আপনাদের জন্য পাঠায়নি কাজের ছেলে বাড়ির আপনার আর এগুলো আপনাদের জনমুজুরা আর এগুলো খাদেম খাদেমাও না দাস দাসীও না সুতরাং তাদের সাথে ওই আচরণটাই করা উচিত যে আচরণ আপনার ছেলেমেয়ের সাথে অন্যরা করুক অন্য শিক্ষকরা করুক যেটা আপনি চান একজন মা হিসাবে মাঠে নামাটা দুই রকম এটাকে আপনাদের শুনিয়েছি না একটা মাঠে নামা হচ্ছে যে মিটিং মিছিল বিক্ষোভ করা ধর্মঘাট স্ট্রাইক করা আর গাড়ি জ্বালানো আর রাস্তাঘাট আর অফিস আদালত ভাঙচুর করা পশ্চিমা মানবরুচিত বিধান মানবরোচিত বিধানের বিরুদ্ধে বলে আবার মানবরোচিত বিধানের তারা কাঁদেন তাতেই তারা বিশ্বাস তার বাস্তবায়নকারী তারা এই মাঠে নামা ইসলামে নেই আসলে समर्थन करना इसलाम, इसलाम शांति दिन शांति मध्यमे मानसर इसला तालीम कर तरबियत करीम करी, कर दी तरबियत करी मान प्रशिक्षण दी হ্যাঁ আর কি করি ইসলা করি মানে সংশোধন করিমিয়া রসুলগন সবাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং তাদের দাওয়াতের করপতি একই রকম ছিল মৌলিক বিষয়গুলিতে তার মধ্যে একটি হচ্ছে সংশোধন করা ইন উরিদ ইসলাহ তিনি বলছেন যে আমি শুধুমাত্র সংস্কার আর সংশোধন চাই আর কেউ নেই আল্লাহ যতটা ক্ষমতা দিয়েছেন দেবেন ততটা আমি সংশোধন করব। তাহলে দিন ইসলাম কি শিখায় তালিম শিখাই ভালো করে শুনে শিক্ষা শিখাই তরব শিখাই এই জন্য কোন রানি আল্লা কি তরবীপালী লালন পালন করা বাচ্চাদের এটাকে তরবিয়ত বলা হয় তো মানুষকে তরবিয়ত দা প্রশিক্ষণ মানুষকে মানুষের মতো করে গড়ে তোলা এটা হচ্ছে শিক্ষা শুধু দিলেন কাজ হবে না শিক্ষার সাথে যেটা শিক্ষা তাহলে সেটা হাতে নাতে কি করতে হবে সেটা প্রশিক্ষণ দিতে হবে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করাইতে হবে বিশ্বাসের মাধ্যমে যা আমি যা শিখলাম বিশ্বাস করি আমলের মাধ্যমে যা শিখলাম তার কর্ম করি সে অনুযায়ী কর্ম করি এবং সেটাকে পৌঁছিয়ে দেওয়ার মাধ্যমে সেটা প্রচার প্রসারের মাধ্যমে যা শিখেছি যা প্রশিক্ষণ নিয়েছি যেটা আমি যা আমল করছি সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার মাধ্যমে যেটা ইসলাম সেটার নাম হচ্ছে দাওয়া সেটা নাম কি আর দাওয়াতের কাজ অন্যকে কে করা আল্লাহর কাছে সবচেয়ে ভালো কাজ সবচেয়ে ভালো কথা নিজে ভালো আমল করে आहवान सब चे भा सब चेत कल्ला आलम सही बखिर आलोचना करबी जमे जुमार पर उद्देश्य शुदू तालीम नहीं अने आत्र अथवा शिक्षक শুধু তালিম দিয়ে থাকেন যার ফলে এই মানে চিন্তা চেতনা সীমিত থাকার কারণে বরকতরাও সীমিত হয়ে যায় আপনার যেমন চিন্তা ভাবনা থাকবে তেমন না বরকত হবে আপনার নিয়ত যতটা থাকবে ততনা না বরকত হবে তো অনেক শিক্ষক অথবা অনেক ছাত্র যারা মাদ্রাসায় পড়ে তাদের উদ্দেশ্য থাকে তালিম মানে শিক্ষা নেওয়া আর শিক্ষা দেওয়া তালিম আর তাল্লুম কি উদ্দেশ্য থাকে शिक्षा नेवा दे शिक्षा दीछ्री शिक्षा उद्देश्य जार फम तो हासिल छ्रल एम तो बंटन करल बंटन तालीम तो शिक्षा प्रशिक्षण শিক্ষা হয় প্রশিক্ষণ হয় না ওই জন্য ওইসব ছাত্রগুলির আমল ভালো না পড়া ভালো করেছে ব্রেন ভালো রেজাল্ট ভালো ভালো জ্ঞান রাখে কিন্তু আমলে ভালো হতে পারে না আমলে ভালো হইতে পারে নি হয়তো আমলটা নিয়েছে এলমের পরে আমল নিয়েছে তালিমের পরে তরবিয়ত নিয়েছে শিক্ষার পরে প্রশিক্ষণ নিয়েছে কিন্তু এই শিক্ষা দিয়ে যা শিখলাম যা নিজে আমল করলাম এটা দিয়ে করতে হবে। তৃতীয় কাজ কি করতে হবে ইসলাহ করতে হবে দাওয়ার কাজ করতে হবে মানুষকে ডাকতে হবে আল্লাহর দিকে আল্লাহর দিকে দাওয়া যেগুলো কোরআনে করিমের ভাষা সেই চিন্তা চেতনা কোনোদিন ছিল না মাদ্রাসায় পড়াশোনা করেছে। অথবা ইসলামিক সেন্টারে দীর্ঘ সময় এসে যার ফলে দাওয়াতের কাজে আল্লাহ বরকত দেন না তৌফিক দেন না টাইম পাস করছে যেখানে কি করছে। করছে। টাইম পাস সময় পার করছে থাকলেও অথবা ইসলামিক সেন্টারে থাকলেও সময় কাটাচ্ছে সেখানে হয়তো অথবা মাদ্রাসায় থাকলে তালিমে শিক্ষায় সীমিত অথবা শিক্ষা এবং আমলে সীমিত কিন্তু দাওয়াতে কোনো রকমের কার্যক্রম নেই কোনো সহিব খারি যে পড়বেন তাতে একটা স্তর হচ্ছে প্রথম তালিম মানে এলএম নেবেন আর আমি এলএম দেব ঠিক আছে না আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব যেটুকু আমার কাছে আছে যাই আছে যত সামান্য আর আপনি কি করবেন সেটাকে ধারণ করে রাখার চেষ্টা করবেন সংরক্ষণ করার চেষ্টা করবেন এক করবেন। দেওয়ার চেষ্টা করব। এবং তরবতটা নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ যা শিখলেন সেটাকে কাজে পরিণত করার চেষ্টা করবেন আকিদার বিষয়ে আকিদায় এবাদতের বিষয় এবাদত আখ লাকিয়াতিয়াত মামলাত হয় আচার আচরণ হয় আচার আচরণের ক্ষেত্রে নিজে ও আমিলুস করলেন অন্য ভাষায় তরবিয়ত নিলেন তরবিয়ত নিয়ে শুধু বিদায় হয়ে গেলেন আর দেশে যাওয়ার পরে দেখলেন আমার মতো কাউকে পাচ্ছি না তখন চুপ হয়ে গেলেন না করবেন এটা অথবা আপনি এখান থেকে যা কিছু শিখে গেলেন আপনি ভাষীর দুশো জন বা কোম্পানিতে জন বা চার হাজার পাঁচ হাজার বাংলাদেশি আছে সেখানে গিয়ে চুপ এটা আপনার করণীয় ঠিক উচিত কি করতে হবে সেখানে গিয়ে তিন নম্বর কাজ কি বলেছিলাম ज करते इन इस करते करते भालो भालो करते और इसला दावार क्या करते संस्कार मूलकते भाभी भाव सोजा कर चेस्टा कर सोजा करर भलो लाग देखते भारो लगभग भारा करब क्योंकि कतटुकू सोजा करब जाते भेगे ना जा क्षेत्र नगे घर क्षेत्र रसुरी के सृष्टि की तैरिस्त्री के, के प्रत्येक स्त्री के नारी जी के सूतरा सब समय सोजा कर चेष्टा करते और मध्य बाना थे বা থাকবেই কিন্তু সেটাকে সোজা করার চেষ্টা করতে হবে যদি তার মতো করে সোজা না করেন আপনার মতো করে সোজা করতে চান কেন সোজা হবে না তাহলে ফাইন হ্যাঁ কি যদি সেটাকে চাপ সৃষ্টি করে তুমি সোজা করতে চাও তাহলে কাঁচার তাহা তাই না যদি রকম করতে যান তো কাসার তাহা তুমি ভেঙে ফেলবে ও কাসোহা আর ওর ভাঙাটা হচ্ছে স্ত্রী ভাঙা হচ্ছে তালাক ওহা তালাক হয়ে যাওয়া বাপের বাড়ি টান দিবে হ্যাঁ একদিকে হ্যাঁ ওই দিকে সাপোর্ট পাচ্ছে ওইদিকে বাপ মায়ের সাপোর্ট পাচ্ছে আর এমনি সৃষ্টিগতভাবে বাঁকা চারিদিক থেকে বাঁকা হওয়ার সুযোগ কি বোঝা গেল তো যেখানে গিয়ে আপনি তিন নম্বরই তিন নম্বর পদক্ষেপে যে কাজটি করেন সেটা হচ্ছে এসলার কাজ করবেন সংস্কার করবেন ভাঙবেন না এফসাদ মানে অবস্থা দেবেন না না খারাপ করবেন এসলার বিপরীত হচ্ছে এফসাদ হ্যাঁ নষ্ট করে নষ্ট করবেন না বরং ইসলার করার চেষ্টা করবেন আল্লাহজন এসলার তফিক দান করেনা এই সহি পড়ে যদি এই তিনটা কাজ করতে পারেন এলএম তালিম নিলেন তারপরে তরবিয়ত নিলেন ইসলাহ আর দাওয়া নিয়ে গেলেন তাহলে আপনি আমাল ও বিনিয়ত নিয়তটা আপনার শুধু শিক্ষা নেওয়া না নিয়ত তার সাথে সাথে আমি শিক্ষা নিয়ে প্রশিক্ষণ নেব প্রশিক্ষণ নিয়ে আমি জাতিকে উদ্ধার করব। জাতির কল্যাণ করব। দেশের কল্যাণ করব আমার বংশধরের কল্যাণ করব আমার সমাজের কল্যাণ করব আমার দেশবাসীর কল্যাণ করব বাংলাভাষী জাতির কল্যাণ করব। ইত্যাদি ইতে সারা বিশ্বের মানবতার কল্যাণ করব যেমন যার নিয়ত থাকবে সেই রকমই আল্লাহ কি করবেন বর্কট দান করবেন আল্লাহ যেন বোঝার তফিক দান করেন আমাদের এই হাতিস করব না আমরা তাফসিরে অনেক সময় দেখেছি দীর্ঘ সময় লেগে যাচ্ছে শেষ হচ্ছে না তখন টান দেওয়ার জন্য আপনাদের অনেকের মনে আছে যে যখন আমরা লম্বা সময় যখন পরে শীতকালে জুমার পরে তো বেশি সময় থাকে না তো এক ঘন্টাও তফসির আছে আবার আমাদের তাই না এক ঘন্টার নিচে কোনো তফসির না এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিট বেশিরভাগ এক থেকে স্টা আছে আবার যখন গ্রীষ্মকালে এসছে তখন দুই আড়াই ঘন্টা টাইম পেয়ে যাই সেই জন্য এমন আমাদের তফসির আছে যেগুলো কম কাছাকাছি করে অনেক আছে যেগুলো পর্ব হচ্ছে প্রায় তো আমরা দেড় ঘন্টাও যাব না হাদিসের এই দর্শ আমরা সংক্ষেপে চালাবো যতদিনে আল্লাহ তফিক দান করেন আল্লাহ যদি নসিবেরা শেষ করে সেটাই নিয়ত রাখি আল্লাহ যেন শেষ করা তফিক দান করে। যেখানেই হোক না কেন আর যেটুকু করব আল্লাহ যেন কোয়ালিটি ভালো করার তৌফিক দান করেন এবং বেশির চাইতে কোয়ালিটিটা ভালো হওয়াটা হচ্ছে আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ যেন তৌফিক দান করেন এবং তা দিয়ে আমাকে যেন উপকৃত করেন আপনাদের সকলকে যেন উপকৃত করেন আমার জাতিকে যেন উপকৃত করেন প্রত্যেক বাংলা ভাষাভাষী নরনারীকে যেন উপকৃত করেন সারা বিশ্বের সমস্ত মানুষকে ইসলায় এবং সংশোধনের তরবিয়তের এবং দাওয়ার যেন তৌফিক দান করেন প্রায় হয়ে গেছে আর খুব আমরা এক ঘন্টা দর্শ দেবো তারপরে অনেকের প্রশ্ন থাকে আমরা চেষ্টা করব পনেরো মিনিট হলো প্রশ্ন উত্তর দেওয়ার আজকে না আজকে গরম যখন পরিবেশটা শান্ত হয়ে যাবে ইনশা আল্লাহ তাহা আমরা আস্তে আস্তে কি করব পনেরো মিনিট বিশ মিনিট আহ প্রশ্ন উত্তরের জন্য রাখবো আর এক ঘন্টার বেশি আলোচনা করব না তাতে যতটাই হোক প্রথম যে বিষয়টি দিয়ে শুরু করবো সেটা হচ্ছে যারা ওলামা যারা আলেম নামের কলঙ্ক তাদের কথা বলছেন আলেম নামের জালেম তাদের কথা বলছেন না তারা কত কি বলতে পারে তারা জানে না যে এমাম বোখারি বা সেই কিন্তু হানাফিদের মধ্যে যারা আলেম আলেমের মতো আলেম সাফিদের মধ্যে যারা আলেমের মতো আলেম মালিক মধ্যে যারা সত্যি আলেম ফকাহা তো ওলামাদের মধ্যে মহাদ্দ মহাদ্দ সত্যি মহাদিস বিদ্যাধী নয় তারা সকলেই একমত আজমাত پورا مت رخ کریم پڑے امام بخاری کان বিষয়ক কিতাব রয়েছে বা সাবজেক্ট রয়েছে তার কথা যা অনেক করেছেন অন্য সকলে উল্লেখ করেছেন প্রথম এই বিষয়টি যে সেটা হচ্ছে সহিব খারির বড় মর্যাদা রয়েছে যার স্থান হচ্ছে কোরআন কেনের পরে আজল কুতুবুল ইসন কিতাবাহ ইতলা आल्लाजम क्षेत्र दिन प्रचार प्रसार सही बखार के खेदमतरा कुरान खेदमत पर सब बड़ खेदमत हही बखार खेदमत इसलमेर खेतमत मेला रकम होते নানা রকম হইতে পারে অর্থ দিয়ে সময় শ্রম দিয়ে মধ্যে এই লিখলেন এমন বুখারি রহমদ্দুল্লাহ আলী বা সংকলন করলেন এটা সূক্ষ্ম ভাষা হচ্ছে সংকলন করেন নিজের পক্ষে কোনো কথা লিখেননি জমা সংকলন জমা করা তিনটি কথা উল্লেখ করেছে রলামারা একটি হচ্ছে যে তিনি দেখলেন যখন হাদিস মুখস্থ করলেন অনেক হাদিস শিখলেন হাদিসের জ্ঞান অর্জন করলেন দেখলেন যে হাদিস এখন সব একাকার হয়ে জাল হাদিস সব এক পারবে না যে কোনটা সহি আর কোনটা জয়ীব কোনটা জাল মজু, কোনটা মকবুল গ্রহণযোগ্য কোনটা মর তৎ প্রত্যাখ্যাত কোনটা নেব কোনটা নেব না কোনটা আমল করবো কোনটা বিশ্বাস করবো কোনটা বিশ্বাস করবো বুঝাই মশিয়ে তার মনে এই কথা আসলো যে এমন একটি কিতাব আমি সংকলন করি যাতে শুধু সহি হাদিসগুলি থাকবে যে পড়বে সহি নবী করিম ইসাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ সূত্রে হাদিসগুলি পেয়ে যাবে এগুলো আল্লাহ রসুলের কথা এগুলো আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের কাজ এগুলি হচ্ছে তাঁর অনুমোদন শোন না এই একটি কারণ দ্বিতীয় কারণ হচ্ছে তার এই কাজে উৎসাহিত আর যা তিনি নিজেই উল্লেখ করেছেন তার ওস্তাদ ছিলেন আমির আর দুই রকম পড়া যায় এর সংক্ষেপে তার নাম হচ্ছে এমাম এসা কি রাহি রাহুইয়া নাম শুনেছেন কেউ এমাম ইসহাক অনেকগুলি মাস্লাম সালের ক্ষেত্রে যখন অনেক অলামা ফোকাহের মতামত ছিল তখন তো এই চার মজা চারটাতে সীমিত ছিল না অনেক আইম্মা কিরামদের অনুসারী ছিল এবং অনেক আইম্মা কিরমদের ইস্তেহাদ ছিল তিরমিজি যদি কেউ পড়েন বাংলা অনুবাদ সহ আর তাতে শুধু হাদিসের তর্জমা না হাদিসের পরে যে কথাগুলি লিখা আছে মাসালামগুলো যদি অনুবাদ তাকে জানিনা তাতে আছে নাকি কাটছাঁট করে দিয়েছে বাংলায় তো ওতে দেখবেন যে এই মাসলা ইখতলাফ রয়েছে তবে এই বিষয়ে এই ক্ষেত্রে মত পোষণ করে এমাম আহমদ এবং ইসহাক অনেক মাসাম আহমদ এবং ইসহাক তার সাথে এমাম ইসাহ তিনি হাদিসের আমিরুল মোমেন ছিলেন আর তিনি ইমাম বখারির ওস্তাদ যেমন এমাম আহমদ ওস্তাদ জি বড় মানুষের বড় ওস্তাদ হাই তাহলে বড় হওয়া যায় বললেন তোমরা যদি একটা কাজ করতে পারো তো ইসলামের বড় একটা খেদমত হয় কি সেটা হচ্ছে তোমরা যদি রসুর সন্না সম্পর্কে সহি সুন্নাগুলি সংকলন করতে পারো সহি সুন্নাগুলি যদি একত্রিত করতে পারো সহিদুলি একত্রিত করতে পারো কারণ যেমন আমাদের ক্লাসে দর্শে বললেন হাদিসা ফির আমার মনে এটা গেথে গেল যে কাজটা আমি করি সবার দ্বারা সব কাজ হয় না তাই না সবাইকে সব কাজের তৌফিক আল্লাহ দেন না এমাম বোখার মতাম বখারী কি স্বপ্ন স্বপ্ন মানুষকে অনেক উৎসাহিত করে স্বপ্ন কি করে উৎসাহিত করে জি অনেকের স্বপ্ন দেহে দেয় আপনি তাকে শোনাবো না হয়তো পার্সোনাল শোনাবো কেউ যদি কোন সব এইখানে ইসলামী সেন্টার অনেক আছে এইরকম লোক আছে যে স্বপ্ন দেখে ২৫ বছর বছর 30 থেকে নিয়ে থাকে কখনো আসেনি হেদায়ত হয়নি কিন্তু একটা স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন তার হেদায়তের কারণ যে ইউটার কারণ আর স্বপ্ন দেখার পর ইসলাম সেন্টারে ছুটে এসেছে তারপরে আলহামদুল নিয়মিত তারা আজকে ওই আছে কিনা কিন্তু মাঝে মাঝে আসে এরকম অনেক আছে বিভিন্ন জায়গায় এরকম কাকে যে কোনটা দিয়ে আল্লাহ কি কোথায় পৌঁছে দিনের বিষয় ছিল না তিনি বর্ণনা করেছেন রায় সাল্লাম ফিল্মার নাম আমি নবীলামকে স্বপ্নে দেখলাম ওয়াকি ওয়াকিফোন আমি নবীলামের পাশে দাঁড়িয়ে আছি আর নবীলাম বসে আছেন একটা হাত পাখা মিরুয়া মানে কি পাখা হচ্ছে অন্য ফ্যান ওটাকে পাখা ফ্যান বলছি আর এটা হচ্ছে আমাদের পাখা কারণ আমাদের দেশীয় পাখা তাই না হাতে একটা পাখা আছে এবং পাখা দিয়ে তিনি কি করছেন নবী বাতাস করছে। आर ना शुदू ठंडा पा गर बरमी अजुब्बान फराम तबिर मान विवरण चाहलेंब्बर का বিবরণে তাকে বলা হল যে তোমার দ্বারা আল্লাহ এমন খেদমত নেবেন যেই খেদমতে তুমি রসুল্লাহ সাল্লামের পক্ষ থেকে ডিফেন্সের কাজ করবে হ্যাঁ মন্দ কে দূর করবে হ্যাঁ অনিষ্টকে খারাপ কে প্রতিহত করবে নবীম থেকে নবী করিমস্লাই নামে জাল জৈব কথা ঢুকানো হবে को आर भी। आर जाल जयीसि प्रत्येक शीर्खे पिछने किल जयी फदिश पा राजनैतिक অসৎ ক্ষমতা পাবেন কাজ করেছে রাজনৈতিক সাপোর্ট পেয়েছে হ্যাঁ তারপরে তখন এই শির বেদাতে ছড়াছড়ি হয়েছে এটা দ্বিতীয় কারণ যদি রাজনৈতিক সাপোর্ট তারা না পেত আর জাল জৈফের ছড়াছড়ি না হইতো তাহলে অনেক শিরক বেদা থেকে মুসলিম জাতি মুক্ত থাকত আর আর কারণ হচ্ছে ওলামা অসৎ পেট পুজারি ওলামা ধর্ম ব্যবসায়ী মিলাদে অনেক ইনকাম আছে বেতন আমার দশ হাজার টাকা তো হবে কি মাসে লাখ টাকা ইনকাম করে এসব করে আহ যার ফলে তারা বেদাত গুলিকে টিকিয়ে রাখে তো যখন এর তাবির করা তখন তুমি দূর করবে এই ক্ষেত্রে তোমার দ্বারা হবে সকলটা তাকে উৎসাহিত করলো যে একটা সহি সংকলন করি যাতে সব হাদিস থাকবে আর মানুষ সহজে সেই হাদিসগুলির উপরে আমল করতে পারবে শিক্ষা দিয়ে আমরা কি বলি আচ্ছা দেশি নামটা বলেন তো সহি শরীফ দেশি নাম হচ্ছে মানে এমাম বোখারি সহি কিতাব হ্যাঁ আল কিতাবু সাহি লি এটা হচ্ছে সংক্ষেপে মুসলিম বিশ্বের নাম তো এই সংক্ষেপে বলা যায় সাহি বোখারি আল বোখারি আল্লাহ আচ্ছা আল্লাহ এখন দেশি পাখার দরকার যদি কোনদিন দেশি পাখা আমার সামনে কেউ নিয়ে আসে আর যদি রেকর্ড হয়ে যায় शत्रु भक्त बचर चल रही सही अल जम बुखारी चलें एक गए अलजामे चलें हम्म এই কিতাবকে জামে বলা হয় আজ তার মধ্যে এটা হচ্ছে আল জামে আল জামে ঠিক আর ধরেন আবুদাউদ সোনানে আবুদাউদ নাসাই সোনান বলা হয় আবার সোনানো বলা হয় দুটোই বলা হয় একদিকে কেন্দ্র করে বা একটা বিষয়কে কেন্দ্র করে তাকে সোনানে সোনান বলে কিন্তু তাতে কিন্তু সির রয়েছে পারফেক্ট মোটামুটি চ্যাপ্টার বা অধ্যায় অধ্যায়গুলির ক্ষেত্রে সেই জন্য সেটাকে জামেও বলা হয় তাহলে জামে জামে জামে কি বলছে পূর্ণ নাম কে বলবে কালকে যে আপনার মিডিয়াতে যে দিয়েছে আজকে বিজ্ঞপ্তি ওকে নামটা লিখেছে বলেন মুখস্থা লিখেছেন না শুধু মুখস্থ আছি আর কেউ বলতে পারলে অসুবিধা না আর তারপরে মিডিয়াতে যে লিখেছে আরবিতে ওকে জিজ্ঞেস করে দেখে মুখস্থা আছে নাহি বখারির নাম বখার সহিমাম বখারির নাম না তার এই সহি নাম এই কিতাবটার নাম সমসাই এই কিতাবটার নাম জি আল্লাহ ইউনিভার্সিটি ছাত্র আলমোসন আলমোসন হ্যাঁ হ্যাঁ সোনানি ভাই জি প্রায় হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এই ক্ষেত্রে দুটো নাম এসছে যে লিখন পার্থ পূর্ণ নাম আপনাদেরকে শোনাই বলছেন তাই এখানে ভাষ্যকার আমা তসমিয়া তুলনা সে কিতাব সাহিউল বখারি আম জনগণ মুসলিমদের এই কিতাবকে সাহিউল বখারি বলে থাকে আমরা কি বলে থাকি তাহলে সহিগন এর ভাষা তা আম জনগণের মধ্যে আমরা সাধারণ মানুষ বলে থাকি সংক্ষিপে তার নাম কি ছিল তিনি যে নামটি চয়ন করেছেন সেটা হচ্ছে হু আল জামেসনাদিস কি আল জামে সেটাতে এসছে আল জামে আল মুসনদ আসি আল মুখার মিন অমুর রসুল হাদিসের জায়গা মিন অমুর এ রসুল্লা সালামেহি এভাবে এসছে তাহলে এখানে মখতাসার শব্দটি বাড়তি এসছে আর হাদিসের জায়গায় অমুর শব্দটি এসছে শুনলেনি এটা দ্বিতীয় নাম প্রথম নামটা ছিল মখতাশার বাদ দিয়ে আর হাদিস দিয়েছিল আল জামে এটা কে বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এমন একটি কিতাব যেটি জামে ব্যাপক তাতে সবগুলি অধ্যায় আছে সবগুলি অধ্যায় বলতে জামে বলতে তাতে তফসিরের একটা চ্যাপ্টার অধ্যায় আছে আর একটা আছে মাগাজি যুদ্ধের চ্যাপ্টার আছে যেটা যে কিতাবগুলি যেমন সেই জন্য ওগুলোকে জামে বলা হয় না জামে আর কিতাবটা সহিফ হাদিস নেই এতে সহি হাসান আছে এর অধিকাংশ হাদিস গুলি হচ্ছে মুক্ত সনদ এর মিলিত रसूर हादीसमीवन जी जीवन दिखते आलोचित हम नाम विषय बस्तु कीस्तु हमेश हदीस कि सही हासान हादी अर्थात मकबुल ग्रहण जो्य हादीस এতে অধ্যায়ের বাবের আন্ডারে এমন যেটি মরদুদ বা এই কিতাবের বিষয় বস্তু জি হ্যা এতে টোটাল হাদিস কত রয়েছে তার জানা আছে হ্যাঁ নম্বর বিষয় सात हजार पांच तेष्टी देख ला नम्बरिंग कर देखिए जी है। কিন্তু এই ক্ষেত্রে পুরাতন যুগ গণনাতে পার্থক্য হয়েছে কারণ কিছু কিছু হাদিস আছে হাদিসটা পুরো এসেছে আর কিছু হাদিস আছে পুরো আসেনি একটা সনদ এতটুকু এসেছে তারপর মিস ওই রকমই এসছে ওইটাকে কেউ কেউ গণনা করেনি যে আগেরটার তখন আর আলাদা একে নাম্বারিং করব না যার ফলে গণনাতে কি হয়েছে কম বেশি হয়েছে গণনাতে কম বেশি হয়েছে এই ক্ষেত্রে একটা গণনা এসছে যে এতে রয়েছে সাত হাজার তিনশো টি হাদিস ते मने बार बार अनेकगुली हादिस दस जगह जैग हादिस एकटाई पांच बस्तु एक पांचान ना दोाधिकार कैक बाराधिकार छा रिपीटाराय आठशो हादिस एम आज যে হাদিস কি হয়েছে না আমি ইস্তিফার আল্লাহর কাছে ইস্তেহারা মানে স্বপ্ন দেখা নয় স্বপ্ন দেখার হাদিস যাওয়ালিত রয়েছে বরং মনে একটা প্রশান্তি এসছে যে আমি এই কাজটি আল্লাহ চাও ইস্তেখার মানে আল্লাহ করা আল্লাহ করে এটা হচ্ছে ইসতেখারা আর যদি মনটা ভেঙে যায় না আমি দুই রেখা সলা দাদ এ করে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে তোফিক দান করো ভালো আর তারপরে মন চাইছে না বা হইল না কাজটা করতে গিয়ে হইল না তার এতে কল্যাণ আছে ना ना ना ना। जी स्वर हिसीस भारत पाकिस्तान व्यापक हारे आलेम समाज पर स्वप्न धाना करें ইস্তি খারা মানে স্বপ্ন অথচ আল্লাহর কাছে আমি কল্যাণ চাই আল্লাহা মানে আল্লাহ তোমার কাছে আমি কল্যাণ তো করছি ভালো মঙ্গল কামনা করছি তারপরে এই বছরে লিখেছেন कत बचरे आस्ते क्या षोलो बचरे मार्शाला चिंता कतदिन बचरे कतरे तीन षाट तीन सौ पट्टी ना तीन षाट करें बचरे तीन सौ पैसा समस्या পাঁচ হাজার আর হাদিস আছে কত বললেন দুটাও পড়বে না হ্যাঁ সাত হাজার তিনশো পাঁচ হাজার কত পাঁচ হাজার সাতশো আর এখানে সাত হাজার দিনে একটা দুটা কোনদিন একটা কোনোদিন দুটো করে হাদিস সংকলন করেছ হ্যাঁ কত মেহনত করেছ সুতরাং আমরা যদি একটা করে হাদিসও সপ্তাহে পড়ি দুটো করে আর হচ্ছে বরকত ষোলো বছরের তিনি হাদছেন তিনি সন্নফত করেছি ষোলো বছরে 7397 तीन सतान छूस जो छुने तुल बुझे छय हदीसि देखें हादिसर दूट दिक आदि दिक आज कीतन সনদ মতন বুঝেন মানে বিষয়বস্তু আর সনদ মানে ও সুত্র তারপরে তখন সাহাবি তারপরে কালা রসুল এটা হচ্ছে কি সান তো এই যে বর্ণনাকারীদের যেটা সিলসিলা পরম্পরা এটাকে কি বলা হয় সানাদ বলা হয় জি হ্যাঁ একটা বিষয়বস্তুর পারে। আমাদের কাছে সেটা একটি হাদিস ইনাম আলাম আলবিনিয়তের হাদিস তাই না কিন্তু মহাদিসের কাছে সেটা যদি পঞ্চাশটি সানাদ থাকে তো হাদিস পঞ্চাশটি হাদিস কারণ তারা সনদ সহ মুখস্ত করতেন কি করতেন তারা सिल दिस हादी पार्ट एक तो सनद मतान छयिस मान सनद छय हादिस छो विषय अनेक कम छोड़ তার যদি ছয় লক্ষ হয় তার মধ্যে সাত হাজার মনার কাছে বলে। ছয় লক্ষ মাত্র সাত হাজার তাহলে কত হাদিস নষ্ট হয়ে চলে গেছে তাহলে ইসলাম কি করে সুরক্ষিত থাকলো ধ্বংস করবে আপনাকে আপনার মালামত ধ্বংস করবে কথা বোঝা গেছে না তো সেগুলি আসলে কি সনাদ সনদ সহ ছয় লক্ষ ছয় লক্ষর মধ্যে কিছু কিছু উদ্দেশ্য ও যাল তো হুজাত বে আল্লাহ আর সেটাকে আমার মাঝে আল্লাহর মাঝে হুজ্জ দলিল পেশ করি উম্মতের জন্য যে আল্লাহ এটাকে আমার জন্য পরিতর ওসিলা মান আর উমকে এর দ্বারা উপকৃত করি এরপরে এমাম বোখারির ওস্তাদ কথা আসবে তারপরে তার ছাত্রদের কথা আসবে আর তারপরে আসবে এমাম বখারির যে অধ্যায়গুলি রয়েছে তারা যেমন রয়েছে সেগুলির সংখ্যাটাকে আরেকটু ক্লিয়ার করি এমনি তো সাত হাজার লিখেছেন যারা শহীদ বুখারি সম্পর্কে লিখেছেন কিন্তু গণনাতে আমরা কতটা পাচ্ছি একটু দেখি যেমন আপনারা ইন্টারনেটে গা বললেন কত হ্যাঁ मार्शाल गणना ठीक है पांच तेसठी सत हजार पांचश तेष्टि प्रकाशन बांगला ता आसले आसल गंगलारा तो गणना कर लो যেহেতু আব্দুল বাকি ফোয়াদ আব্দুল বাকি রাহম তিনি তার মানে নাম্বারিং করেছেন তিনি কি করেছেন নাম্বারিং করেছেন তার নাম্বারিংটা কি অধিকাংশ পরের লেখকরা কি করেছে সংখ্যা আর কথা না করে এখানে রেখে দিলাম ইমাম বুখারির সংক্ষিপ্ত জীবনী এবং যে বিষয়গুলির কথা বললাম ইমাম বুখারি ওস্তাদ সাগির ছাত্র সামান্য কিছু এই সম্পর্কে আগামী সপ্তাহে আলোকপাত করি আর তারপরে সপ্তাহে ভালো স্বপ্ন দেখলে মন ধন্য কিন্তু স্বপ্ন ইসলামের দলিল না ভালো করে বুঝলেন বুঝলেন না ধরেন আপনি আসার জন্য ভিসার কাজ করছেন সৌদি আরবরাতে আর স্বপ্ন দেখছেন যে আপনি এসে কাবার তফ করছেন তো মনে একটা শান্তি হবে না যে ইশালা যাবো আর যাওয়ার যে নিয়োগটা করে সেটা করেই ফেলবো তাই না আর পিছপা হব না চাকরির জন্য একটা ভিসা খুঁজছেন আর ওই সময় স্বপ্নে দেখছেন যে দাম মামা এসে ডিউটি করছেন বা দাম ডিউটি করছে ইসলামে দেখেন হবে আর আমি সেখানে গিয়ে কর্মক্ষেত্রে লাগব নিবেন না আপনি এটা হচ্ছে কি ইস্তিনাস বলা আরবিতে সেটা দলিল নয় কিন্তু সেটা থেকে একটা ভালো লক্ষণ নেওয়া যে কাজটা আমি করে যাই যেটা করতে লেগেছি পিসপানা হয়ে করে যাই দাদা বলছেন আমার জীবনে একটা স্বপ্ন আপনার খাবার ইউনিভার্সিটিতে স্টুডেন্ট হয়েছিল একটা বছর বা দুটা বছর যে মেহনত করেছি রাত দিন কখন যে উঠতাম কখন পড়তাম জানিনা যখন ঘুমবাম তো নিয়ে বসে যেতাম আর যখন ঘুমাস ঘুমিয়ে যেতাম মানে কোন টাইম ছিল না যে এই সময় ঘুমাই তার এই সময় জাগত এরকম কিছু ছিল না পড়াশোনা করেছিলাম ঐ পড়াশোনা আর করা হয় না আসলে জি হ্যাঁ তো একটা নিয়ত ছিল যে আমি উচ্চ শিক্ষা লাভ করবো সেই জামা ইসলাম স্বপ্ন দেখে মানুষ নানান দেখলাম পিলে উঠছি আমার ওস্তাদ স্বপ্নের তাবির করতেন রাইসুল দুই স্বপ্নের তাবির করতেন ওকে জিজ্ঞেস করলাম ওনার বাঁসাতে চলে গেছেন নওয়াজপি সাথে সাথে বাসা পর্যন্ত চলে গেলাম তো বাঁসাতে বসাইলেন আমি আরেকজন ছাত্র ছিল আমাদের এলাকার উনি অন্য লাইনে গিয়ে প্রফেসর হয়ে গেছেন এখন প্রিন্সিপাল এক কলেজের প্রিন্সিপাল আমার প্রিন্সিপাল হয়ে গেছে অন্য লাইন ক্রস করে যাওয়ার পরে অন্য অন্যদিকে আল্লাহ আমাকে অন্যদিকে দিয়ে চলে কার দ্বারা যে কি করবে বলাই মুশকিল ছাত্র জীবন একসাথে পড়েছে জিজ্ঞেস করলাম উনি বললেন যে তুমি কোনো বিষয় খুব চিন্তা করছো আর চিন্তার জগতে খুব ডুবে আছো সেই জন্য তুমি প্লেনে উড়া দেখছো দেখলেন কোথা থেকে মোবারক ছাত্র আমরা যিনি রাহিকুল মক্তব লিখেছেন তো ওনার ছাত্র আমরা পঞ্চাশ জন ছিলাম অনেক অনেক ওস্তাদি ছিলেন তার মধ্যে উনি পড়াতেন আমাদেরকে হেদায়া পড়াই তো ওনার কাছে তার মক্কা থেকে লেখাপড়া করে আমি মোদিন আসল আহমদুলিল্লাহ মোদীর লেখাপড়া কিন্তু তখন সেও সৌদি আরব আসেনা আমি আসতে পারিনি কিন্তু সবাই আসবো আসবো করে আছি সার্টিফিকেট রেডি করে দরখাস্ত করেছি দরখাস্ত করেছি আসবো কবুল হইলে আসবো মঞ্জুর হইলে স্বপ্ন দেখছি যে ও কিতাব কিনছি আমি বইমেলাতে আর ও এসে সালাম দোয়া করে বলছে যে কি করছো বা কি করছেন তো আমি বললাম যে কিছু কিতাব কিনছি ইসলামিক কিনছি বলছি এখানে কিতাব কিনা দরকার কি তোমার দেশে হ্যাঁ তুমি গিয়ে মোদিনাই কিতাব কিনবে তুমি গিয়ে মোদিনাই কিতাব কিনবে এখন এইগুলো দলিল তো নয় আমার কিন্তু এটা দেখি হয় মনের একটা শান্তি যেই সময়টা এই ধরনের স্বপ্ন দেখবেন একটা মনে একটা শান্তি আসবে যে ইনশাল আমি যাব হবে না ইনশাল আমি যাবো সেটা নাও হইতে পারে পারে কিন্তু হতে স্বপ্ন কখনো কখনো ডাইরেক্ট দেখিয়ে দেওয়া হয় কখনো ইনডাইরেক্ট দেখানো হয় ডাইরেক্ট দেখালে তো সবাই বুঝতে পারেন যে আমি এই স্বপ্ন দেখছি হ্যাঁ ডাইরেক্ট দেখছেন যে ইসলাম স্ট্যান্ডার বাংলাদেশে বসে আছেন ভিসা নেচনে স্বপ্ন দেখছেন ইসলাম স্ট্যান্ডার দাম মামে এসে ক্লাস করছে शत शत मानुस आउजिचार कर चले जा महिला खराब स्वप्न देवी कत सुंदर भाजी कत खराब स्वप्न से महल्ला स्वप्न बड़ मोहब्बे প্রখ্যাত কে জিজ্ঞাসা গিয়ে জিজ্ঞেস করলো যে একজন স্বপ্নে দেখেছে রকম। তখন তিনি বলছেন যে কে স্বপ্ন দেখেছে বলতে হবে আমাকে তো বলতে নিষেধ করা হয়েছে না এটা সাধারণ কেউ স্বপ্ন দেখতে পারে না সাধারণ কোন নারী পুরুষ এই স্বপ্ন দেখতে পারে না এই স্বপ্ন বিশিষ্ট নারী হচ্ছে যে তার দ্বারা আল্লাহ এমন একটা খেদমত নেবে যে খেদমত থেকে লাখ লাখ মানুষ উপকৃত হবে সবাই ফায়দা উঠাবে তারপরে তিনি নাহরে জোবাইদা জোবায়দা নহর খনন করাইলেন হাজির পানির ব্যবস্থা হইল জোবাইদার মাহ্লা কে দিয়ে বাদ সাহরি বিস্ত্রি কে দিয়ে আর স্বপ্ন কত খারাপ তো কখনো এরকম হইতে পারে জন্য খারাপ স্বপ্ন দেখলে কখনো বিব্রত হবেন না অনেকে কিন্তু আমার মা মারা আজকে খুব কাটি করছে বাপ মারা গেছে আল্লাহিনী আসালুকা খাইয়া বা খাই রুইয়া ওর মাফিয়া দুয় মুখস্ত না থাকে নিজের ভাষায় দুয়া মুখস্ত করার চেষ্টা করেন বাকি উৎস নয় স্বপ্ন দেখেন আল্লাহর মাজার বানিয়ে দিলেন এগুলো হচ্ছে ধর্ম এগুলো হচ্ছে বন্ধদের ধর্ম কথা বোঝা গেছে ইসলামের উৎস হচ্ছে ওরান এবং হাদিস আর তারপরে এজমা আর তারপরে যেগুলি অস্পষ্ট সেগুলি স্পষ্টের উপর তেয়াস করা জি জাহ